আবদুল্লাহ ইবনু উমর রাজিল্লাহ তালাহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সময় মসজিদ তৈরি করা হয় কাঁচা ইট দিয়ে তার ছাদ ছিল খেজুরের ডালের খুঁটি ছিল খেজুর গাছের আবু বকর এতে কিছু বাড়াননি অবশ্য উমর রাজেলাহ তাল্লাহ্ন বাড়িয়েছেন আর তার ভিত্তি তিনি আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লামের যুগে যে ভিত্তি ছিল তার উপর কাঁচা ইট ও খেজুরের ডাল দিয়ে নির্মাণ করেন এবং তিনি খুঁটিগুলো পরিবর্তন করে কাঠের খুঁটি লাগান অতপর উসমান রাজিয়াল্লাহ তালনু তাতে পরিবর্তন সাধন করেন এবং অনেক বৃদ্ধি করেন তিনি দেয়াল তৈরি করেন নকশি পাথর ও চুন সুরকি দিয়ে খুঁটিও দেন নকশা করা পাথরের আর ছাদ বানিয়েছিলেন সেগুন কাঠের